মিষ্টি ভোরের পাখিরে ডাকে ঘুম ভেঙে যাইবেশ জেগে দেখি সে তো আমার সোনার বাংলাদেশ মিষ্টি ভোরের পাখিরে ডাকে ঘুম ভেঙে যাই জেগে দেখি সে তো আমার সোনার বাংলাদেশ জেগে দেখি সে তো আমার সোনার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ সবুজ ঘাসে সোনার ফসল রূপের তো নেই শেষ মিষ্টি ভোরের পাখিরে রাখি ঘুম ভেঙে যায় যে জেগে দেখি সে তো আমার সোনার বাংলাদেশ যে দেখি সে তো আমার সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলা মায়ের রূপের কথা নদীর কলো মাঝি সদা নৌকা চালায় বাংলা মায়ের টানে বাংলা মায়ের রূপের কথা নদীর কলতানে, মাঝি সদা নৌকা চালায় বাংলা মায়ের টানে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 বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ সবুজ ঘাসে সোনার ফসল রূপের তো নেই শেষ মিষ্টি ভোরের পাখিরে রাখে ঘুম ভেঙে যায় যেগে জেগে দেখি সে তো আমার সোনার বাংলাদেশ যেগে দেখি সে তো আমার সোনার বাংলাদেশ বর্ষকালে নদীর জলে মাঠে ঘাটে ভরা ছনের চালে বৃষ্টি যেন খেজুর গাছের ঝরা বর্ষাকালে নদীর জলে মাঠে ঘাটে ভরা ছনের চালে বৃষ্টি যেন খেজুর গাছের ঝরা বাংলা মায়ের রূপের ছোয়াই লাগছে ভারী বেশ মিষ্টি ভোরের পাখিরে ডাকে ঘুম ভেঙে যায় বেশ जगे देखी से तो हमारे सोनार बांग्लादेश जेगे देखी से तो हमारे सोनार बांगदेशदेश हमारे बांग्लादेश बांग्लादेश हमारे बांग्लादेश बांग्लादेश हमारे बांग्लादेश बांग्लादेश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 রাখালিয়া বাজায় বাসি বাংলা মায়ের সুরে সবুজ শ্যামল রূপের ছোয়া রাখালিয়া বাংলা মায়ের কাশফুলেরা দোলে যেন বাংলা মায়ের কেশ মিষ্টি ভোরের পাখির ডাকে ঘুম ভেঙে যাইবে যেগে দেখি সে তো আমার সোনার বাংলাদেশ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 মিষ্টি ভোরের পাখির ডাকে ঘুম ভেঙে যাইবেশ জেগে দেখি সে তো আমার সোনার বাংলাদেশ মিষ্টি ভোরের পাখির ডাকে ঘুম ভেঙে যাইবেশ জেগে দেখি সে তো আমার সোনার বাংলাদেশ জেগে দেখি সে তো আমার সোনার বাংলাদেশ জেগে দেখি সে তো আমার সোনার বাংলাদেশ देखी से तो आह सु संस्कृत कैम्पास